ভাগ্যের রাত অথবা লাইলাতুল কদর লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোন রাত নয় এটা সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই আমি এ কোরআন নাজিল করেছি কদরের রাতে সুরাক কদর আয়াত এক আমি এটি বরকতময় ও কল্যাণময় রাতে নাজিল করেছি কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম সুরা আত্ম খান আয়াত এখন প্রশ্ন হল কেন একে লাইলাতুল কদর বলা হয় দুটো কারণও হতে পারে অথবা দুটোর মধ্যে যে কোনো একটি কারণে কদর শব্দের অর্থ হল মূল্য বা গুরুত্ব কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর ইনশাল এ রাতের গুরুত্ব সম্পর্কে আমরা সামনে আলোচনা করব দ্বিতীয়ত কদর কথাটি এসেছে ভাগ্য থেকে এ রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে তাই এর নাম লাইলাতুল কদর কেউ কেউ হয়তো বলবেন থামুন থামুন আপনি আমাকে এলোমেলো করে দিচ্ছেন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 कारा, कारा गरीबर सबकिुमान नहीं ए राते रिजिक लेखा समस्त विषय फेरस्तर हाथों पर भलो खराब सबकि তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি জানো কি সুরা কদর আয়াত দুই মনে করুন আমি খুব দামি কোনো একটা জিনিস কিনে আনলাম আর আপনি আমার কাছে সেই জিনিসটি চাইলেন তখন আমি যদি বলি আপনি জানেন এটার দাম কত আমি এই প্রশ্নটা করার সাথে সাথে আপনার মস্তিষ্ক এই রাতে তুমি কি পেতে যাচ্ছিস কদরের রাত হাজার রাতের চেয়েও উত্তম আয়াত অর্থাৎ এই রাতের ইবাদত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 कौन बल से काधर जीवन सब चेसि रे राबादत मात्र कैक घंटा तिरशी बचर समान सप पे जानते अल्ला अल्ला, अपनी अल्लाह अकबर सुबह अहमदुल्ला जान हजार मास बर भाव जिक्र गें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 এতে অবতীর্ণ হয় তাদের পালন নির্দেশ ক্রমে। সুরা কদর আয়াত চার জামি এবং অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে যে এই পৃথিবীতে যত পাথর কণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক ফেরেস্তা এই রাতে অবতীর্ণ হয় এবং জিব্রাইল আলা তাদের সাথে আসেন কি চমৎকার একটা বিষয় কখনো ভেবে দেখেছেন এই বিষয়টার মাধ্যমেই তো ব্যাখ্যা পাওয়া যায় যে এই রাতটা কত শান্তির জিব্রাইল আলা মৃত্যুর পরে এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন কিন্তু লাইলাতুল কদর এমন একটি বিশেষ সময় যখন জিব্রাইল আলা ইসাল্লাম দুনিয়াতে নেমে আসেন ফেরেশ তারা সবসময় সেরা কাজকেই ভালোবাসে বিশেষ করে ইবাহতের ক্ষেত্রে তারা হচ্ছে এমন ইবাদতকারী যারা কখনো আল্লাহর নফরমানি করে না তারা আল্লাহ আল্লাহাল যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা এই করে সুরা আত্মারিম আয়াত ছয় তাদের ইবাদত করার জন্য উপরে আছে বায়তুল মামুর তাদের সকাল সন্ধ্যা ইবাদতে কেটে যায় তবুও সেই মহান রাতে তারা এই দুনিয়া নেমে আসে সত্যি বলতে এই রাতের মহত্ব এবং গুরুত্বের কারণে তারা কদরের রাতে দুনিয়াতেই ইবাদতার ইচ্ছা পোষণ করে এই মহান রাতের জন্য ফেরেস্তারা পর্যন্ত আসমান ছেড়ে দুনিয়াতে নেমে আসে অথচ কিছু মানুষ এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পাপ কাজে ডুবে থাকে শান্তি ফজরের উদয় পর্যন্ত তা অব্যাহত থাকে আমরা তার কিছু আলোচনা করব এই রাতের কিছু চিহ্ন রাতে প্রকাশ পায় আবার কিছু প্রায় পরের দিন সকালে এম মুসলিম রাহিমাহুল্লার একটি সহি রাওয়ায়াতে এসেছে আবুহ রায়রা রাজিয়াল্লাহ আনহু বলেন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 शिक्षा पा जाए मुबी बत्स तुम भाई सामने ए स्वप्न वर्णना करो ना তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য সুরা ইউসুফ আয়াত পাঁচ যখন ইউসুফ আলাহ ইসলাম ভালো স্বপ্নটি দেখেন ইয়াকুব আলাহিসাম চাননি তিনি এই স্বপ্নের কথা কাউকে বলেন আরেকটি কারণ হতে পারে এভাবে আপনার সময় বাঁচবে কেউ যদি সে রাতে চার দিকে ঘুরে ঘুরে বলতে থাকে যে আমি এই দেখেছি সেই দেখেছি আমি নিশ্চিত আজকেই সেই রাত তাহলে অনেক সময় নষ্ট হবে এর চাইতে বরং ইবাদাতে সময় দেয়া বেশি জরুরি লাইলাতুল কদর আসলে কোন রাত তা আমরা কেউই জানি না লাইলাতুল কদর সম্পর্কিত আল্লাহ রসুল একটা বিখ্যাত হাদিস নিয়ে প্রতি বছরই অনেকে প্রশ্ন করেন রসুল্লাহ সাহাবাদের বলতে যাচ্ছিলেন যে কোন রাতটি কদরের রাত যাওয়ার পথে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করছে আর লাইলাতুল কদর কবে সে কথা ভুলে যান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি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 কিন্তু তিনি বলেছেন এটা দশ রাতের মাঝে কোনো এক রাত এর ফলে আমরা এই দশ রাতে অনেক বেশি সব অর্জন করতে পারি এরপর আবার এটাকে ওই দশ রাতের যে কোনো এক বিজয় রাতের এক রাত বলে নির্দিষ্ট করে দেয়া হয়েছে একটা কথা চিন্তা করুন যদি বলা হতো কদরের রাত বছরের ৩৬৫ পঁয়ষট্টি রাতের মাঝে কোনো এক রাত তারপরেও এই রাত্রিতে ইবাদতের আশায় সারা বছর প্রত্যেক রাতে ইবাদত করা উচিত কারণ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 তবু সে যেই কাজটা করবে তা হচ্ছে বছরে ৩৬৫ দিনের জন্য ৩৬৫ টাকা জোগাড় করবে এরপর প্রতিদিন আমাকে এক টাকা করে দিবে কেননা সে নিশ্চিত এভাবে করলে সে তিরিশ হাজার টাকা পাবেই বড়জোর তার কয়েকশো টাকা ক্ষতি হবে কিন্তু এই কয়েকশো টাকার বিনিময়ে সে নিশ্চিতভাবে কি অর্জন করবে তিরিশ হাজার টাকা এটাই হলো লাইলাতুল কদর পাঁচটা বিজয় রাতের মাঝে কোনো এক রাতে আপনি যে কাজ করবেন তার জন্য তিরিশ হাজার রাতের সমান প্রতিদান পাবেন আল্লাহ মাত্র পাঁচ রাতের মধ্যে কমিয়ে এনে আমাদের প্রতি রহম করেছেন আল্লাহালা বলতে পারতেন যে এটা বছরের ৩৬৫ দিনের মাঝে যে কোনো একদিন তখনও কিন্তু আমাদের কদরের রাতের জন্য খোঁজ করতে হতো আর তখন আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত আল্লাহ সুবাহ তালা একে শুধুমাত্র রমাদান মাসেই কমিয়ে আনেননি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 ুহ্ন পূর্বকুম ইলতি উন্নী রৌন তলু কু মুু জলতি হ্যালি হম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 প্রত্যেক গর্ভবতী তার গর্ভবত করবে আর তুমি দেখতে পাবে মানুষকে নেশাগ্রস্ত অথচ তারা মাতাল নয় বস্তুত শাস্তি বড় বস্তু আল হাজ এক থেকে সাথে আল্লাহ করবেন না হতে পারে এই রাতে আপনি যে বিপুল স্বভাব অর্জন করবেন সেটাই আপনাকে আপনার আখিরাতে সাফল্য এনে দেবে হতে পারে এই রাতি আপনাকে আপনার আমল নামার ডান হাতে এনে দেবে আর তখন আপনি আপনার পরিবারের কাছে দৌড়ে গিয়ে বলবেন এই নাও আমার আমল নামা পরে দেখো সুরা আল হাক্কা আয়াত উনিশ লাইলাতুল কদরের জন্য কিছু বাস্তব ধর্মী উপদেশ চলুন আমরা আরেকটু একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি ইতোমধ্যেই আমরা সবে কদর সম্পর্কে চেনেছি এখন আমাদের কি করা উচিত আপনি যদি লাইলাতুল কদর পেতে আগ্রহী হন তাহলে গত পর্বগুলোতে আমরা যা উল্লেখ করেছি তার সবকিছুই করতে সচেষ্ট হবেন নামাজ কোরআন থেকে শুরু করে আপনার জানা সব ধরনের ইবাদ সাধ্যমত করার চেষ্টা করবেন তবে লাইলাতুল কদরের জন্য একটা বিশেষ দুআ আছে কদরের রাতে এই দুআটি বেশি বেশি পড়তে হবে বিশেষ করে রমাদানের শেষ রাতে। কারণ শেষ যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর বিশেষ করে বিজোর রাত্রিগুলো কি দো আটি হল আল্লাহ অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি পরম ক্ষমাসীন এবং ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন এখানে ক্ষমা করা অর্থে গফুর শব্দটি ব্যবহার না করে আফু শব্দটা ব্যবহার করা হয়েছে যদিও শব্দ দুটি একই তাহলে আফু ব্যবহার করার কারণ কি অর্থগত বিশ্লেষণ করলে আমরা দেখি যে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 মানুষ তার পাপ কর্মের জন্য যখন একেবারে মন থেকে ক্ষমা চায় তখন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে এই ধরনের ক্ষমা করে থাকেন আফু শব্দটি কোরআনে অনেকবার এসেছে এর মধ্যে পাঁচবার শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির সাথে আল্লাহ চাইলেই শাস্তি দিতে পারে, কিন্তু তবুও তিনি ক্ষমা করে দেন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 আফু আর গফুর শব্দটি কোরআনে সম্মিলিত ভাবেও এসেছে সম্ভবত এটা দেখানোর জন্য যে আপনি মাগফিরাত চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু আপনি যদি আরো অগ্রবর্তী হন এবং কঠোর প্রচেষ্টা করেন তাহলে আফু পাবেন যার ফলে আপনার সব গুণাহ সম্পূর্ণ মুছে দেয়া হবে যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখলেই বুঝা যায় যে আফু হচ্ছে গুফরান এর বিস্তৃত রূপ যার জন্য পুরস্কারের পরিমাণও অনেক বেশি হবে এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং সম্মানজনক ক্ষমা খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ যখন সবচেয়ে গুরুতর গুণাহ গুলো মাফ করে দেন বা মানুষকে অন্যদের কোন গুরুতরক ব্যাপারে মাফ করে দেয়ার নির্দেশ দেন তখন আফু শব্দটি ব্যবহার করেন উদাহরণস্বরূপ বলা যায় মূসা আল্লাহ ইসলামের কম যখন একটি বাছুরকে মাবুদ বুধ রূপে গ্রহণ করেছিল আর স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য ৪০ রাত নির্ধারণ করে দিলাম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 गफुर नमन कि आल्लाबुकुदे कुरआन तिलवादकारी जरा विद्रूप करपर्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 আমি যদি তোমাদের এক দলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে পুনরায় কুফুরিতে ফিরে যাবার জন্য ভীষণ শাস্তিও দিতে পারি কারণ এই শেষের দলের লোকেরা জঘন্য অপরাধী সুরা আত্মাবা আয়া ছেষট্টি এখানেও নাফু শব্দটি ব্যবহৃত হয়েছে নাগফির নয় কারণ ইসলামের আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে উপহাস ও বিশ্বাসীদের ব্যঙ্গবিদ্রোপ করা একটি জঘন্য অপরাধ ইসলামে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও একটি গুরুতর অপরাধ এই সম্পর্কে আল্লাহ বলেছেন বিমু غفور হলি দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল তাদের অনুতপ্ত ঘটিয়েছিলেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল সুরা আলে ইমরান আয়াত একশো যেহেতু এগুলো সবচেয়ে জঘন্য অপরাধ তাই আল্লাহতালা এখানে গফুরের পরিবর্তে আফা শব্দটি ব্যবহার করেছেন আমরাও अल्लाह सुबहन पक्ष सर्वोच्च सम्मान जनक क्षमा पे चाहे सेटाई पवार चेष्टा करते हैं